السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد بالله من আসসালামুকরাত কোন নির্দিষ্ট জনপদ কে আহ্বান করে না নির্দিষ্ট জনগোষ্ঠী কে ডাকে না কোরআন ডাকে না শুধুমাত্র নির্দিষ্ট কোন ভাষাভাষীকে কোরআন ডাকে না শুধুমাত্র বিশেষ কোন প্রান্তরে সে বসবাস করুক না কেন সকলের জন্য কোরআনের আহ্বান সমান কোরআন কোন বেঁচে বেচে আহ্বান করে না কোরআন সবাইকে ডাকে হেদায়তের দিকে সুরা জিন্নের প্রথম আয়াত ইয়া হুস্তর ইন্ম না যাব আল্লা পক্ষ থেকে একটি দল একটি গ্রুপ এই কোরআন শুনেছে ইহাদি ইলাফা আহ এই কোরআন সঠিক পথে রস্তের পথে সুন্দর পথে ভালো পথে আহ্বানই হলো তোমরা ঈদের উপর আর থাকো সেরে করব না তো ঈদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে সেরেক করা যাবে না যে গ্রন্থে তোদ নেই এবং সেরেক আছে এবং সে পথে আহ্বান আছে সে ভাবর্থ আছে সে ধর্মগ্রন্থ এই নাস বলেছি কোরআনের তুমি কোন দেশের কোন ভূখণ্ডের তুমি কোন রঙের কোন ভাষার কোন আকৃতির আগে কোন ধর্মে ছেলে এখন কোন নীতি আদর্শ পোষণ করো কোন কথা নেই তুমি কোন দল করো তুমি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি হে মানুষেরা একটি মাত্র নারী থেকে একটি মাত্র পুরুষ থেকে এবং প্রথম আয়ত এই সমান অর্থবোধক হলো স্পষ্ট কথা পরিষ্কার কথা এই কথার বিপরীতে আমরা কোনো অবস্থাতেই নাস্তিকবাদের থিওরি থিউরি অব ইভলি দারুইন ওই মতবাদ আমরা কোন অবস্থাতেই মানতে পারি না একজন মানুষ মুসলমান বলে দাবি করবে আবার তার জন্য মানুষ মানুষ থেকে সৃষ্টি হয়েছে এর বিপরীত যে থিউরি হবে ওহির বিপরীত যে থট হবে কোরআন বিপরীত যে তত্ত্ব হবে একেবারে কোনো অবস্থাতে সেটা অ্যাকসেপ্টেবল নয় আল্লাহ জানিয়ে দিয়েছেন আদম আবাহা দুজন মানুষ থেকে আমি সকল মানুষকে সৃষ্টি করেছি দ্বিধা সংকোচের কোনো কারণ থাকতে পারে না কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে কোরআন এই সকল সৃষ্টির যে থিউরি দিয়েছে তোমরা যার ইবাদত করো মুসলিমরা আমরা তার ইবাদত করি না আবার আহলুল কিতাব হয়েছে سوائم بيننا وبينكم أن نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا شهدوا فقولوا شهدوا بأننا مسلمون <تصفيق> سورة العمران شو شتنا مرة آيات اياتي الله پاك داك ديشن قولي اهل الكتاب نبيت وولداوه اهل الكتاب رأي হে খ্রিস্টানরা বিশ্বাস করে এবং ইহুদিদেরকেও ডাকা হয়েছে দেখুন আল্লাহ আল্লাপাক একবার সকল মানুষদেরকে ডাক দিলেন সে মানুষ সকল ধর্মগত্র বর্ণের যাই হোক না কেন আবার আলাদা করে ডাক দিচ্ছেন ইয়া ইজুভাল কাশিদিকে ডাক দিয়েছেন আলাদা করে আয়াতম আসো একটি কালেমার দিকেমার ব্যাপারে তোমরা এবং আমরা সমান তোমরা এবং আমরা একই পয়েন্টে অবস্থান করেছি সেটা হলো কি আল্লাহ ছাড়া তোমরা এই পয়েন্টে ফিরে আস আবার তাহলে তোমাদের মধ্যে আমাদের মধ্যে বিরোধ কমে যাবে আল্লাহর সাথে আমরা কাউকে শরিক করবো না আমরা আমি আশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা কুসংস্কার কিভাবে আমাদের আঁকিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতিক অববিশ্বাস ইসলামিক পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণ কুসংস্কার গুলো এইভাবেই চলে আসে আসলে সরিয়া সম্ভব না আলোচনা नभी। शर्प दो पायर में चे। बिन मदनी मुफ्तीद इब्राहिम अक्रमान बिन अब्दुल सलम शेख शाहिदुल्लाह खान मदानी हारून हुसैन उपस्थापना जलशाए ला शुक्रवार रे नुन सम्प्रचार सकाल आठ टेल्टी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 a muslim that they should spread the message of peace throughout the world dekhoon dr jankider itihas poroborti anushthan peace tv bangla a'udhu billahi minash shaitaanir rajeem qul yaahlal আমরা মানব না আমরা একজন আরেকজনকে রব হিসাবে মেনে নেব না পরে যদি আমরা খ্রিস্টানরা না মানে আমরা মুসলিম একটা জিনিস নয় আল্লাহ করেছিলেন ইব্রাহিম আলাইসালাম যিনি হুদুদেরও পিতা যিনি খ্রিস্টানদেরও পিতা যিনি মুসলিমদেরও পিতা মুসলিম এই জন্য যে আমরা মিল্লাত ইব্রাহিমের উপর আছি মিল্লাতে ইব্রাহিম ইহুদিরা মিল্লতে ইব্রাহিম থেকে সরে পড়েছেন তার আদর্শ হিসাবে মানে না ইন্টারফেদ এক বিরাট আলোচনা সারা বিশ্বে সৃষ্টি হয়েছে এবং বিরাট একটা আলোড়ন সৃষ্টিকারী একটা পয়েন্ট নিয়ে সারা বিশ্বে কথাবার্তা হচ্ছে ইন্টারফেদ তথা أعلم أن يكون هناك. أعلم أن يكون هناك. لأنه يتكلم بشكل مباشرة. لأنه يتكلم بكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وموسى وعيسى أن أقيم الدين ولا تتفرقوا فيه. سرعة الشورة سرعة الشورة هي آية نوح كذلك قراره إبراهيم موسى عيسى কিন্তু বিকৃত করে নিজেদের ধর্ম নিজেরা বানিয়ে নিয়েছে আল্লাহর এবং তারা আল্লা ছাড়া উপাসনাদত এগুলা তো ধর্ম দিন তাদের ছিল না এবং ইসাকে উজায়ের কে ইহুদিরা আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা যা বলছিলাম যে কোরআনের আহ্বান সবাইকে এভাবে কিতাবান করেছে আহ্বান করেছে তোমরা যদি মনে করে থাকো যে তোমরা আল্লাহর অলি আল্লাহর বন্ধু তাহলে তোমরা মৃত্যু কামনা করো তারা যে কাজ করেছে তারা যে আমল করেছে বিশ্বাসে আমলে তারা যে বিকৃতি ঘটিয়েছে যে সকল কুসংস্কার এবং সেরে বেদাতি কাজ কর্ম তারা তাদের ধর্ম করেছে কোনো তারা মৃত্যুর কামনা করা সাহসই পাবে না ইহুদিদেরকে ডেকেছে কিছু সংখ্যক মানুষকে একটি বল এর মধ্যে আটকে রাখার জন্য নয় ইসলাম ওপেন টু ওয়ার্ল ও সবার জন্য মুক্ত পরিষ্কার কিন্তু সেই জায়গায় ইহুদেরা দাবি করেছে না হেন সাহেব মুখতার আমাদের মধ্যে কেউ আসতে পারবে না আমরাও কাদের সাথে মিশবো না আমরা কাদের সাথে কন্যা বিয়ে দিব না কারো কন্যা আমরা বিয়ে করব না কাউকে আমাদের ধর্মে ঢুকতে দেব না কাদের ধর্ম কারো ধর্ম আমরা গ্রহণ করবো না কেন আমরা মুখতারু আবনা আমরা আল্লাহর পুত্র এবং আল্লাহর একেবারে বেছে নেওয়া আল্লাহর একটা জাতি আল্লাহর একটা নেশন আমরা সুতরাং অন্য কাউকে আমরা আমাদের দিনের দিকে আহ্বান জানাবই না এটাই কোরআনে বলেছে স্পষ্ট ভাবে পাঠানো হয়েছে শুধুমাত্র বানী ইসরায়েলের জন্য সারা বিশ্বের জন্য ঈসা নবী হিসাবে নো হয় ঈসা আলহাতাম বলেছেন যেটাকে বলা হয় তৌরাতে যা আছে সেটাকে পুনরুজ্জীবন করে সেটাকেই বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে এই কথাটা ইঞ্জিলের মধ্যে রয়েছে এবং এই কথা কোরআন সাক্ষ্য দিচ্ছে সুতরাং ইহুদি ধর্মের যেহেতু সেটা ইসরায়েলের তাদের কোনটা তারা অন্যায় করেছে তৌরাতির বিরুদ্ধে করেছে ইঞ্জিনের বিরুদ্ধে করেছে আল্লাহ নবী বলেছেন যে ও তুই তো খামসানি আমাকে তা জিনিস দেওয়া হয়েছে যে পাঁচটি জিনিস আর কোন নবিকে দেওয়া হয়নি তার মধ্যে একটি হলো হয়নি তার একটি হলো বয়স তুলান সারা পৃথিবীর সকল মানুষের কাছে এবং জিনের কাছে সবার কাছে সকল ধর্মের কাছে সকল মতের কাছে আমাকে পাঠানো হয়েছে আল্লাহ রেদি ইসলাম সবার জন্য কোরআন আহ্বান সবার জন্য যেরকম আল্লাপ বলে তুমি বলে দাও তোমাদের পী আল্লাহ আসার বলেছেন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 সেটাকে সত্য বলে সাক্ষ্য দিচ্ছে সত্য বলে স্বীকার করে নেয় বাহাই মেনে আলেই কিন্তু তার উপর এই রয়েছে। আধিপত্য বিস্তার করে আটচল্লিশ নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতটি মুসলিম শুধু নয় সারা বিশ্বের সকলের জন্য কোরআনের এই আয়াতটি অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করার আহ্বান জানাচ্ছি না হক শব্দ আল্লাহর জন্য আল্লাহর কালামের জন্য প্রযোজ্য নয় তারপর বেল হক হক যা বলছি তা হক তা বাতিল নয় কোরআনের মধ্যে যা আছে তা বানাউটি নয় তা খেয়ালি নয় মানুষের ধারণা প্রসূত কিছু নয় করছে না যে কোন কিতাব আসেনি তৌরাতের মতো এঞ্জেলের মতো অন্য কোন পরবর্তী কিতাবের কথা উত্থাপন করবে না বা থাকলে সেটা হটিয়ে দিবে সম্মানিত দর্শক শ্রোতা ওর আনিরপেক্ষতা হলে এই কোরআন কোন সংকী গ্রন্থ নয় কোরআনে করিম থেকে মুসার কথা হিংসা করে সরিয়ে দেওয়া হয়নি আলিম আসসালামের কথা কতগুলো নবীর নাম রয়েছে এখানে ইসমাইল ওসহাক ও ইয়াকুব ও লবাত ওয়ুনুস ও হারুন ওয়ালাইমান বহু নবীর স্বীকৃতি দিচ্ছে কেন কোরআ উদার কোরআন তো মহৎ কোরআান্ত সৎ কোরআন কোন অসৎ গ্রন্থ নয়। কোরআন তো কোনো বিকৃত হয় নাই কোরআন যেভাবে ছিল সেভাবে আছে এই জন্য নবীদেরকে উল্লেখ করেছে নবী সাল আলি সাল্লাকে জিজ্ঞাসা করা হলো ইহুদিরা তৌরা তাদের হিব্রু ভাষায় পাঠ করত। এবং তারা তার আরবি তর্জমা করে সাহাবিদেরকে শোনাতেন মদিরার অন্য ধর্মাবলম্বীদেরকে বা অ ইহুদি যারা তাদেরকে শোনাতেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করল আমরা কি করব। আল্লাহ নবী বলেন তাদেরকে বলো না সত্যবাদে বলোনা কেননা যা কোর আনের অনুকূলে হবে তা সত্য যা আনের বিপরীতে যাবে তা মিথ্যা যা নিরতা রয়েছে তা থাকতে দাও সোহেল বোখারিতে রয়ে গেছে সমাজ দর্শক শ্রোতা ওর আন হলো মহাইমেন কোরআন হলো কোন ধর্মগ্রন্থ শুদ্ধ ধর্মগ্রন্থের কোন জায়গায় বিকৃতি ঘটেছে কোন জায়গায় ঠিক আছে কোন জায়গায় সমস্যা হয়েছে আলোকে মাপকাটিতে অন্যান্য ধর্মগুলার শুদ্ধ এবং অশুদ্ধ সত্যতা এবং অসত্যতা যাচাই করে হবে এই জন্যে কোরআনকে বলা হয়েছে আর এদিকে বলা হয়েছে মোহাই একই সাথে সত্য সত্য আল্লাহর পক্ষ থেকে যে ধর্মগ্রন্থ আসে সেটা সত্য তৌরাতে এসেছে সেটা সত্য এঞ্জিল এসেছে সেটা সত্য কিন্তু বিকৃত হওয়ার পরে কতটুকু ঠিক আছে আর কতটুকু ভুল হয়েছে বর্তমানেও যে তৌরা আমাদের সম্মুখে রয়েছে সেখানে আমরা দেখতে দেখতে এঞ্জিল করে তৌরাতে দেখতে পাই যে ইব্রাহিম আলাহ সালাম স্বয়ং খাতনা করেছেন ইসমাইল কে করেছেন এঞ্জিল এসে সে খাতনা আমরা খুঁজে পাচ্ছি না তেমন একটা তেমন একটা খুঁজে তো ব্যাপটিজম যেটা সেটা আমরা পাচ্ছি সেখানে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 রাক করলেন নারাজ হলেন তার শাস্তিযোগ্য বললেন করলেন না বানানো জন্যই হারাম ছিল দুটোই নিষেধ রয়েছে পোলস যে সকল চিঠিগুলো রয়েছে এই গ্যালিথিয়ান যেটা রয়েছে অধ্যায় রয়েছে রোমানিয়ান অধ্যায় রয়েছে ইত্যাদি যে সকল পট রয়েছে পোলসের এই লেটার্স বা সংযোগ যেগুলো করা হয়েছে সেগুলার মধ্যে রয়েছে তোমরা আইডল বানাবে না কোন মূর্তি বানাবে না মূর্তির কাছে ভোগ না যারা এগুলা করে তারা নাস্তিক তারা নিঃশ্বরবাদী তারা হলো গুণাগার তারা পাপি বহু জায়গায় উল্লেখ হয়েছে পরবর্তী পোলস ওই লেটার্স গুলোতে কিন্তু আশ্চর্যগুলো সত্য সেই সকল তবুরাতের বাণী তবুরাতে তো এক নিষেধ আছেই আল্লা পক্ষ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে তাদের মূর্তি বানানো কিন্তু আশ্চর্য বিষয় এখন মেরিরও মূর্তি বানিয়ে নিয়েছে যেসাচেরও ইসা তো আইডল বানিয়ে স্ট্যাচু বানিয়ে নিয়েছে মূর্তি বানিয়ে তা সেটাকে সামনে নিয়ে তারা যে কত কাহিনী করছে তৌরা তো মানছে না তারা ইনচিলে মানছে না সম্মান দর্শক শ্রোতা আজকের এই বক্তব্য আমি ওখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরি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 डोनेशन IRA-5 जी टू फोर वन टू पाउंड नंबर জিরো ডাবল ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাট দা রেট মানবতার সমাধান